যখন প্রথম ওই মাকে নিয়ে উনি বৃন্দাবন যাবেন তা মা ওই লক্ষ্মীর বড় বুড়ের হাতে যোগেশ স্ত্রীর হাতে হ্যাঁ জ্ঞানতার হাতে উনি করতেন কি যে দিতে গিয়ে নিতে গিয়ে এটা আর কেউ কখনো করেনি এর আগে দানিবাবু যেতে দেখেছি ওঠুন এই উনি ওটা ইচ্ছে করে পড়লেন একটা অশুভ ইঙ্গিত দেওয়ার জন্য ভূমিকাতে দানিবাবুর অভিনয় দেখেছি এরও অভিনয় দেখলাম তিনি बुद्धिग्राह्य ठीक एक भीषण बड़ लोक हटात बैंक फेल हारे से नीचे पड़े गीवनटा व्यय कर आज आप जीवने शेष हो नतुन कर दाड़ा को उपाय नहीं मद खाता अभ्यस मदे से माताल हो ग से क्रमे दीचे नाम बुद्धिदीप्त क्यों करोके बुझते क्यों बोल करित्राई चित्रित हम कैन तरह व्याख्या अच्छा যেটা দানিবাবু করতেন না আচ্ছা কেননা দানিবাবু ওই বুদ্ধিবিদ্যে ছিল না এ লোকটা একটি এম এ লোক এবং থিয়েটার নিয়ে পড়াশুনো করেছে লেখাপড়া করেছে চরিত্র কী তা চেষ্টা করেছে ইউনিভার্সিটি থেকে সিনিয়র মেম্বার হিসেবে খুব ভালো অভিনয় করতেন ওখানে বিশ্বটি করেছেন ওই চা চন্দ্রগুপ্তও করেছেন এই তা সেই আমি দেখেছি যে ওই প্রথম ওই করলেন তারপরে চমক দিলেন সেটা হচ্ছে ষোড়শিওনা যখন জীবানন্দের ভূমিকা সেটা দেখবার ভুল জীবনন্দের ভূমিকায় ওকে মানাত না কেননা সর্বৌর আছে যে লোকটা চেহারা এমন ছিপছিপে আর এমনই ইয়ে যে ভাবনা চিন্তাটাকে উড়িয়ে দিতে এমন অভিনয় করতেন আশ্চর্য অভিনয় আচ্ছা সরিষের ভূমিকায় কে করতেন অভিনয় আচ্ছা সেই যখন সেই তারা গিয়ে তারা পেয়ে ঠিক দাঁড়িয়েছে এমন সময় জীবনন্দর হঠাৎ করে সে কলেজকে নটে এবং তখন ওকেই বলে যে তুমি একটুখানি ওষুধটা ওই ওষুধটা দাও দেখো একটু বেশি হলে তোমার শিবের তারপর ওই সঙ্গে একদিন ওর বিবাহ হয়েছিল এবং ওর গলা ঘাট নিয়ে পালিয়ে গিয়েছিল তখন বলছে চৌধুরী মাসে আর কি করে দেখুন তো আপনি আমায় চিনতে পারেন কিনা এবং ওখানে মনে পড়ছে মনে পড়ছে সেই বাদল বাগানের নে হ্যাঁ আমি তোমারই হার পালিয়ে গিয়েছিলাম এই যে এই বলতে বলতে এই যে মনে দ্বন্দ্ব একদিকে সে দুর্দন্ত প্রচাপ জমিদার আরেকদিকে সে স্বামী আরেকদিকে সে স্বামী স্ত্রী ষোড়শি আর অলকা এই যে দুই টপার এই অলকা গেটিং বেটার প্রেফারেন্স দ্যান সরসি এই হতে হতে যেখানে লাস্ট হতে হচ্ছে যখন ও যাচ্ছে আর ওর ছুটে এসে পরে স্বামী এই সবাই সবাইকে কী কথা বলছে তখন বলছে যে তখন ওই জীবনানন্দ বলছে অলকা আমি চললুম আবার পরে অন্য হবে দেখার ইত্যাদি ওই সূর্য অস্ত যাচ্ছে দরজাটা একটু তুলে একটু দাও আমি প্রণাম করে ইয়ে ফেয়ে এসেছি এ সমস্তটা নিয়ে যে অভিনয় দেখে মনে যে যদি সামাজিক নাটক অভিনয় করতে হয় তো এইরকমই করা উচিত এই সৌরাশির সঙ্গে উনি ঠিক তার পরেতে একদিনেতেই দুটো নাটক অভিনয় করতে লাগলেন ওই সৌরাশির পরেতেই শেষ সে কান্ড ওই লোককে কাঁদিয়ে ভাসিয়ে আর তারপরে তো ওই মানে আবার ওই পদ্মবি আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ অভিনেতা আমি পৃথিবী দেখিনি আমি বাংলাদেশই দেখেছি এই যুগে তো এদেশে তো কখনো ওর মতন অত বড় ंदर रिडिंग आयार रिडिंग बोलो बापी, बापी मान के এই দু তিন দিন উনি বললে রিডিংটা পড়ে শুনছি শোনাচ্ছি একটা শুনুন না কিন্তু ওই উনি বাধা দিয়ে বলতেন যে বাপি হলে কিন্তু এরম করে বলব উনি দেখলেন অচম্ব বললেন না আপনি যেভাবে বলছেন করে বলবেন তাতে হলো কি জনাতে যখন অভিনীত হলো তখন মনে হতো লাগলো একটা ডিসকর্ম এক সমস্ত লোক এক ধরনের অভিনয় করছে আর তরাস বলি আর এক ধরনের অভিনয় করছে সেই জন্য আমাদের খুব ভালো লাগেন এই তারা সঙ্গে অভিনয় নায়িকার <coughs> ভূমিকা <todak>